বন্দেহম শ্রীগু শ্রী ফেলকম শ্রীগুন্ম সহগণ রঘুন থত সজীব সৈতু ভজন সহিত চৈতন্য দ্রীরাধা পাশা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে র শ্রী চৈতন্য মহাপ্রভু Hare Krishna মহাপ্রভিখ Krishna হরে কৃষ্ণ Hare কৃষ্ণ Hare কৃষ্ণ Rama হরে হরে রাম হরে রাম Hare রাম হরে হরে হরে নাম হরে নাম হরে নাম হই কেবলম খব না হরে না কেবলম Kalo Nasreva, Nasreva, Nasreva, Nasreva এই কলি যুগে হরিনাম ছাড়া আর কোন উপায় নাই প্রাপ্ত করার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রবতক ছিলেন বেঙ্গালীদের মহাভাগ্য হচ্ছে আস্তিক অথবা নাস্তিক হিন্দু অথবা অহিন্দু হলেও সকলে আমার শিক্ষা আছে আপনারা সকলে দয়া করে আপনাদের মোবাইল বন্ধ করুন সকলে শ্রদ্ধা আছে চৈতন্য মহাপ্রভুর একবার আমি এক খুব নাস্তিক কমিউনিস্টের সাথে কথা বললাম তো ইনি আমাকে বলেন যে আমি শক্ত নাস্তিক হলেও আমার মহাপ্রভুর প্রতি বিশ্বাস আছে কারণ তিনি সর্বপ্রথম কমিউনিস্ট ছিলেন রাজনৈতিক বিভাজন আছে তো সেখানে অনেক মুসলমানও চৈতন্য মহাপ্রভুকে বিশ্বাস করে তো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা শোক শার আচে শর্ম এক্লোক শঙ্কলিত আছে আরাধ্য ভগবান ব্রজেশন ধৃন্দাবনম রম্যাচিত ব্রজ বধূ বর্গে শ্রীমদ্ভাগ প্রমাণমল প্রেম মহান শ্রী চৈতন্য মহাপ্রভুম থ্রীচৈতন্য মহাপ্রভুর্ম হৎ চৈতন্য মহাপ্রভুর্মৎ ইদ্রে থা ন মানে এবং আমরা মানে ছ মহাপ্রভু অনুগ্রামের সেই শিক্ষা সেই মতকে আমরা আদর করে অর্ণ নাই সেই শিক্ষা কি আরাধ্য ভগবান ভগবান হচ্ছেন অরাধনীয় তো আজকে সেই নির্বাচনে ফলাফল আমরা ফেয়াচ্ছি এবং আহ সারা ভারতে এই কোন লোকের নরেন্দ্র মোদীর আরাধনা করে পশ্চিম বাংলায় এই কোনো মমতাকে আরাধনা করে কিন্তু চৈতন্য মহাপ্রম হচ্ছে যে ভগবান আধনে আছে এই জড় অনেক অনেক বড় বড় আসে এবং যায় কিন্তু সর্বত্র সর্বদা সর্বত্র করা প্রশংসা কর আমরা যদি ভগবান আরাধনা না করে তাহলে আমরা যেকোনো পলিটিশিয়ান না ক্রিকেট স্টার না বলিউড নায়িকা না পশ্চিম বাংলায় বলিউডকে অত আদর করে না কিন্তু যেই ভগবান সকলে নিত্য প্রভু আছেন সেই হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর তো আরাধ ভগবান সে ভগবানকে অনেক মত আছে এর সম্বন্ধে ভগবান আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা দেশে লোকেরা তাকে আরাধনা করে কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আছে যে ভগবান হচ্ছেন ভগবান হচ্ছেন ফরমপুরুষ সবাই জানেন প্রভু কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় ভগবান পরম অবশ্যই পরমপুরুষ পরম পুরুষ হলেও তিনি হচ্ছেন আর ব্রজেশ ভগবান ব্রজেশ থানে নন্দ মহারাজ তার নাম হচ্ছেন ব্রজেশ তার পুত্র হচ্ছেন ভগবান কি করে সম্ভব ভগবান হচ্ছেন সকালে পিতা যে ভগবান সেই ভগবান আমাদের মধ্যে এক সাধারণ মানুষে মত প্রকট হন সেটা সৈচন্য মহাপ্রভুর শিক্ষা যে ভগবান শুধুমাত্র ঠাকুর আলি করে না ভগবানের অধিকার আছে ঠাকুর আলি কর আর কোনো সাম না কম্বিনেশন সবাই একই আছে কিন্তু এই জীবদের মধ্যে এই সবাই একই আছে কিন্তু জীবদের উপরে এই আছে ভগবান তো ইনি হচ্ছেন অরাধনীয় কিন্তু তার কৃপায় তার জন্য অনেক বড় হলে তিনি আমাদের মধ্যে উপস্থিত হন এবং সাধারণ মানুষের মতো তিনি আমাদের সাথে ব্যবহার করেন সেটা হচ্ছে মহাপুরুষ এটা বড় রহস্য তো কিভাবে ভগবান যা উপর কেউ হতে পারে না তিনি সাধারণ মানুষের মতো আমাদের মধ্যে উপস্থিত হন তো কি জন্য কারণ তিনি আমাদের সাথে ফ্রেম ব্যবহার করতে চান তিনি পরম পুরুষ পুরুষ পুরুষ মানে আমরা তো পুরুষ তো আমরা ভালো লাগে অন্যদের সাথে ভালোবাসা করা কথা বলা অন্যদের খাওয়া নাওয়া এবং অন্যদের দাওয়া এই সকল প্রেম ব্যবহার থেকে আমরা আনন্দ পাই তো সেইখানে মহাপ্রভুর শিক্ষক হচ্ছে যে প্রেম হচ্ছে ম ভগবান থেকে পরম আছে কিন্তু সেই প্রেমে আসপদ হচ্ছেন শ্রী ভগবান সেই ভগবান হচ্ছেন কৃষ্ণ এবং যাতে আমরা তার সাথে প্রেম ব্যবহার করতে পারি তিনি যেমন আমাদের মত সাধারণ মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয় তো অনেকে বুঝতে না। বিশেষ করে এই জগতে প্রচার করি যে ভগবান হচ্ছেন তিনি হচ্ছেন ছোট বালক তো লোকে লোকে বুঝতে পারেন তো ভগবান তো খুব বড় রাজ সিংহাসনের উপরে বসে ঠিক ঠিক আছে সে ঠিক কিন্তু সেটা হচ্ছেন বিষ্ণু বৈকুণ্ঠে বিষ্ণু কিন্তু সেই বিষ্ণু আমাদের মধ্যে আহ ওই সাধারণ মানুষের মধ্যে উপস্থিত হন এবং সেই কৃষ্ণ আমরা আরাধনা করি আমরা জানি তিনি হচ্ছেন ভগবান তবু আহ যাতে তাদের আনন্দে বর্তন হবে তিনি যে এনে হচ্ছেন ভগবান তিনি বৃন্দাবনা এবং তার ধরছে বৃন্দাবন গৌরী গৌরী মধ্যে গৌরী এই শব্দের অর্থ হচ্ছে বেঙ্গালি কিন্তু বিশেষ করে গৌরী বৈষ্ণব মনে চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় চৈতন্য মহাপ্রভুর আনুগামী জন তো গৌরের সিদ্ধান্তে সেই ধাম বৃন্দাবন এই জড় জগতে উপস্থিত হলেও অপ্রাকৃত তো এই জড় জগতে এই সব কিছু প্রাকৃত প্রাকৃত মনে ভূমির আপনায় লো বুদ্ধির অহংকার প্রাকৃতির আষ্ট ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে এই আট জগৎ মূল ধাতু থেকে গঠিত হয় সেটা হচ্ছে ভূমি ভূমির আহ জল বায়ু আগুন এবং আকাশ ভূত এবং শুক্র আছে মন বুদ্ধি অহংকার তো এই এইসব হচ্ছে কিন্তু অপ্রাকৃত মনে ছিন্ময় তো সেই বৃন্দাবন আমরা যেতে পারি এখান থেকে আমরা ডাইরেক্ট ফ্লাইট আছে সান ফ্রান্সিসকো থেকে দিল্লি না এখন পর্যন্ত তো আমরা আমরা যদি বৃন্দাবন যেতে চাই তাহলে আমরা বৃন্দাবনে যেতে পারি বৃন্দাবন কথা আছে দেলি থেকেই কত ট্যুর আছে প্রায় একশো কিলোমিটার সেই রকম এবং মানচিত্র আমরা দেখতে পারি বৃন্দাবন ইউপি এর মধ্যে তো আমরা যেতে পারি কিন্তু প্রকৃত বৃন্দাবন এই দিয়ে আমরা দেখতে পারি না ধাম বৃন্দাবন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলভূমি এবং যাদে অপ্রাকৃত আধ্যাত্মিক দৃষ্টি আছে তারা এই কম দেখতে পারে শ্রীকৃষ্ণের লীলা বৃন্দাবন সেটা কৃষ্ণ পূজনীয় তো তার ধাম বৃন্দাবন রম্যা উপাস রম্যাকচিদ উপাসনা ব্রাজা বাধু বার্গে এবং সেই ভগবান আরাধনা আরাধ ভগবান হচ্ছেন তো কি রকম অনেক আছে ধর্মের সম্বন্ধে অনেক মত আছে ভগবানের সম্বন্ধে এবং কি করে ভগবান আরাধনা করো হয় তার সম্বন্ধে অনেক মত আছে তো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আছে যে অনেক প্রকার ভগবানের আধনের মধ্যে সৃষ্ঠ সেই রকম যার ব্রজ গোপীরা করেছে ব্রজ গোপীদের সম্বন্ধে ভুল ধারণা করে কিন্তু প্রকৃত পক্ষে গোপীরা তারা কৃষ্ণের মতো অপ্রাকৃত তারা আমাদের মতো সাধারণ কৃষ্ণ তো সাধারণ পুরুষ নন এবং কৃষ্ণের গোপীর তারা অপ্রাকৃত নারী নন তারা কৃষ্ণের মতো ছিন্ময় তাদের ভাব সেটা সাধারণ কৃষ্ণ এবং গোপীদের মধ্যে ওই সম্বন্ধ যা আছে সেটা কোনো সাধারণ সাধারণ স্ত্রী পুরুষ ভাবনা এই জড় জগতে এই স্ত্রী পুরুষ সম্বন্ধ এবং আকর্ষণ সেটা হচ্ছে ভববন্ধনের মূল কারণ লেখা আছে ও শ্লোক থেকে স্ত্রীয় স্ত্রী পুরুষ মিথুনী ভাব মেথম শ্লোক থেকে আিথুনি ভাব মেথম থয়হ হৃদয় গ্রন্থি মাু অথ গৃহ ক্ষেত্র সুতাব্দ পিতায় জনস্যমহং সাশ্রয় আছে যে স্ত্রী পুরুষ আকাশন হচ্ছে ভববন্ধনের মূল কারণ তার থেকে আহ আকাশন হয় শক্তি হয় কি জন্য অথ গৃহ গৃহ জন্য এই হচ্ছ আমার বাড়ি আহ গৃহ ক্ষেত্র এই আমার দেশ আপনার দেশ কোথায় পশ্চিম বাংলা বাংলাদেশ বাংলাদেশ বিশেষ করে বেঙ্গালেরা নিজের দেশের প্রতি খুব বড় আসক্তি হয় তো গৃহ ক্ষেত্র সুতা সুতো মনে ছেলেমেয়েরা সুতো সুতা আপ মানেই স্বজন কুটুম্ব স্বজন এবং বৃদ্ধ হচ্ছে টাকা তো এই সকলের জন্য আমাদের আর শক্তি হয় তা থেকে হচ্ছে আমি এই শরীর এবং আমার সব কিছু সেইটা আমা আহম মামা আহমতা তো এই আহমতা আহংকার তার মূল হচ্ছে স্ত্রী পুরুষ সম্বন্ধ তো এই জন্য অনেকে মনে করে যে কৃষ্ণ এবং গোপীদের মধ্যে ওই সম্বন্ধ যা আছে সেটা আমাদের মধ্যে নারা নারী সম্বন্ধ সেটা সেই রকমে কিন্তু চৈতন্য মহাপুরুষ শিক্ষা আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান অপ্রাকৃত তারা ও কৃষ্ণ এবং গোপীদের কাম এক গন্ধ নাই চৈতন্য শিক্ষা আছে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যে আতেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তার বলে কাম কৃষ্ণেন্দ্রীয় কৃষ্ণেন্দ্র ইচ্ছা ধরে প্রেমানাম হচ্ছে গুলো তর্পণ কর আমি কিছু চাই জীবের জন্য চোখের জন্য আমরা ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস দেখতে চাই আমরা খুব সুস্বাদু খাওয়া খেতে চাই আমরা ভালো ভালো গান শুনতে শুনতে তার থেকে আর থেকে এই কি সুন্দর সঙ্গীত আছে নিজের প্রশংসা থেকে আর কোন সুন্দর শব্দ নাই আমাকে প্রশংসা করে তো এই এই এইসব হচ্ছে কাম সেই ইচ্ছা যে আমি সব কিছু দেখবো যা আমি দেখতে চাই আমি সব কিছু শুনব যা আমি শুনতে চাই আমি সবকিছু খাব যা স্বাদ আমি ভালো লাগে তো নিজে ইন্দ্রিয়তর্পণ করার ইচ্ছে সেই তো বলে এবং ফ্রেম হচ্ছে সেই ইচ্ছা শ্রী কৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয় তর্পণ করা সেইটা হচ্ছে সেইটা নির্মৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণ ভাবে শুদ্ধ কৃষ্ণকে লঞ্চনা করে যে নিন্দা করে যে ও কৃষ্ণ ওই গোপীদের সাথে ওইসব খেলা করে তো কৃষ্ণ হচ্ছেন একদম নিকৃষ্ট কিন্তু এ সম্বন্ধে আমাদের একটু বিচার করে উচিত যে অনাদিকাল থেকে সব বড় বড় সাধু সন্ন্যাসী যার চরিত্র মধ্যে আমরা কোন কিছু দেখতে পারেনা তার শ্রীকৃষ্ণে আরাধনা করে কেন কৃষ্ণ যদি লম্পট ছিলেন তাহলে এই নির্মল সাধুরা কৃষ্ণে আরাধনা করতেন কেন শ্রীকৃষ্ণের নাম বলে থেকে আমরা শুদ্ধ হয়ে যায়। সেটা কিভাবেই সম্ভব হত, যদি কৃষ্ণ আমাদের মত সাধারণ মানুষ তো শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে শুদ্ধ আছেন সেটা সকল শাস্ত্র সিদ্ধান্ত এবং শ্রীকৃষ্ণ এবং গোপীদের মধ্যেই প্রেম যা আছে সেটা পরিপূর্ণ শুদ্ধ কারণ গোপীরা নিজে ইন্দ্রীয় সুখ তো কিছুই চায় না তার সব কিছু করে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সুখের জন্য তো এইভাবে চৈতন্য মহাপ্রভু প্রচার করেন যে সর্ব শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান তার আরাধনা করা উচিত এবং তার আরাধনা আলাদা আলাদা ভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় শ্রবণ শ্রবণম কীর্তনম স্মরণম পাদ সেবনম আর্চনম বন্ধনম দাসম সাক্ষম আত্মনিবেদন অনেক ভাবে শ্রীকৃষ্ণের আরাধনা কর্বশ্রেষ্ঠ হচ্ছে গোপী দেয় সেবা কি gopira ব্রজ গোপীরা শ্রীকৃষ্ণ সেবা করেন সেই sarva সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ আরাধনা তো সেটা পুজো করি না কৃত্রিম সর্বশ্রেষ্ঠ গোপী দে কৃষ্ণ শৈব সেই জন্য আমরা আমি তো সারি পরব না এবং গোপী গোপী দেয়ের মতো কত বলব না আমাদের অনুকরণ কর উচিত না অনুগমন দুই শব্দ আছে অনুকরণ মানে নকল কর এবং অনুগমন মানে গোপী দেবিত অনুসরণ আমরা করে আমরা শ্রীকৃষ্ণ এবং গোপী দেব পূর্ণ সম্মান করে থা পূজা আমরা করি তো চৈতন্য মহাপ্রভু এনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভক্ত আমাদের মধ্যে উপস্থিত যাতে আমরা তার ব্যবহারিক জীবন তাদের ব্যবহারিক শিক্ষা পালন করে আমরা বুঝতে পারি ভক্তি কি জিনিস যেমন এক শিক্ষক তো ব্ল্যাক বোর্ড আজ আজকাল তো ব্ল্যাক বোর্ড ইউজ ব্ল্যাক বোর্ড কি হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড তো হোয়াইট বোর্ডি ছেলেমেয়েরা শিক্ষা দেওয়ার জন্য হোয়াইট বোর্ডে লেখে তো নিজের জন্য সেটা লেখা কোনো দরকার না কিন্তু ওই ছোট দেশ শিক্ষা দেওয়ার জন্য ABC বিসি বোর্ডে তো সেইভাবেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান তো যাতে আমরা বুঝতে পারি ভক্তি কিভাবে করা হয় সেই জন্য এনি আমাদের মধ্যে উপস্থিত হন এবং ইনি পরম ভক্তি করেন যাতে আমরা বুঝতে পারি কিভাবে ভক্তি করা হয় তো অরাধে ভগবান ব্রজেশ ধাম বৃন্দাবনম আ আরাধ রাময়্ষেতাসনা ব্রজ ব ধূ বার্গা উপীম ভাগবতম প্রমান তো এইসব ছাপ্রভু বলেন কি প্রমান প্রমান শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র চৈতন্য মহাপ্রভুর এক মুখ্য শিষ্য জীব গোস্বামী তার তত্ত্ব সন্দার্ভে স্থাপন করেন এটা খুব দীর্ঘ কথা আমি এখন বলব না মানে আমি এখন ব্যাখ্যা করব না শ্রীমৎ ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র কারণ এর মধ্যে কৈথব ধর্ম সম্বন্ধে কোনো আলোচনা হয় না কৈথক ধর্ম মনে সেইরকম ধর্ম যার মধ্যে জীবের আসল ধর্ম কথিত হন না জীবের আসল ধর্ম কি চৈতন্য মহাপুরুষারব ভাবে বলেন জীবেশ্বরূপ হই কৃষ্ণের নিত্য দাস আমরা সকলেই জীব কৃষ্ণ হচ্ছেন ভগবান প্রভু আমরা তার দাসীম ভাগবত কৃষ্ণ হচ্ছেন ভগবান কিভাবে আমরা এই জড় জগতে আমাদের নিজ কর্ম গুণ দোষে আমরা পৃথক পৃথক ভাবে অনেক অনেক প্রকার দেহ ধারণ করে এবং শুদ্ধ ভক্তি কি আছে তাপুর বর্ণনা আছে শ্রীমদ ভাগবত এ মহাপ্রভুর শিক্ষায় শ্রীমদ ভাগবত মহান আমরা এখানে আছি এই জগতে আমাদের কি করা উচিত আমরা কি জন্য জীবন যাপন করে ফরম সিদ্ধি কি আছে আমাদের আস প্রয়োজন কি আছে সেই জন্য মহাপ্রভু এই সব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের অর্থ এই শব্দ আমাদের দিয়েছেন সেই শব্দ হচ্ছেন প্রেমার্থান আমাদের আশ প্রয়োজন আছে প্রেম প্রেম প্রাপ্তি সেই সেই প্রেম তো কি প্রেম হচ্ছেন কৃষ্ণের জন্য প্রেম হচ্ছে শুদ্ধ শুদ্ধ প্রেম মানে আমরা কৃষ্ণে কৃষ্ণকে প্রেম করি কি জন্য যাতে আমাদের লাভ হবে না প্রেম হচ্ছে আতে সমর্পণ তো এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং আমরা যারা গরিয়া বৈশব আমরা সেটা আমরা গ্রহণ করি এবং চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় আমরা এবং আপনারা যারা বেঙ্গালী আপনাদের পরম ভাগ্য হচ্ছে যেই চৈতন্য মহাপ্রভু আপনাদের পূর্বপুরুষের মধ্যে আপনাদের পশ্চিমবাংলায় আবার তীর্ণ হলেন তো আপনাদের স্বাভাবিক ফ্রিম আছে চৈতন্য মহাপ্রভুর জন্য সেই জন্য আমরা অনুরোধ করি যে আপনারা পুরা গম্ভীর ভাবে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আপনারা গ্রহণ করুন এক প্রবাদ আছে আপনারা সবাই জানেন যে যদিও লোকেরা অনেক দূর থেকে গঙ্গা যায় স্নান করার জন্য তো সেটা সুবিধা আমি কেন গঙ্গায় যাব তো সারা জীবনে তারা গঙ্গা স্নান করে না এবং অনেক দূর থেকে লোকে আ গঙ্গা গঙ্গা তো হতে পারে অনেক বেঙ্গাল মনে ওই চৈতন্য আমাদের চৈতন্য তো এনে আমাকে প্রেম করেন আমরা তাকে প্রেম করি তো তার ভজন কি দরকার আছে দরকার আছে তো আমরা নিজেকে খুবই ভাগ্যবান এবং ধন্য মনে করে যে আপনাদের এই বেঙ্গালি শিলপ্রভুপাত এই শ্রী ভক্তি বৈদান্ত আসলে তিনিও অপ্রাকৃত মানুষ ছিলেন তিনি সাধারণ ব্যক্তি ছিলেন তো তার কৃপায় এই কন আমেরিকায় এবং সার দেশে চৈচান্য মহাপ্রভুর শিক্ষা প্রসে তো আসলে আপনারা সকলে গুরু হাও রয়েছে চৈচান্য মহাপ্রভু সেটা বলেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যা জন্ম সার্থক করি কর উপকার তো আপনাদের পরম ভাগ্য আছে যে আপনারা ভারতে জন্মগ্রহণ করেছেন কারণ আধ্যাত্মিক প্রগতির জন্য ভারত হচ্ছে শুধুমাত্র এই ভূমিতে না এই পৃথিবীতে না সারা জগতের মধ্যে ভারত হচ্ছে শ্রেষ্ঠ দেশ আধ্যাত্মিক প্রগতির জন্য যাতে এই পৃথিবীতে আমেরিকা হচ্ছে আধ্যাত্মিক প্রগতির জন্য এবং ভারতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গৌর দেশ চৈতন্য মহাপ্রব দেশ বেঙ্গল পশ্চিমবাংলা তো আপনাদের ভাগ্য আছে যে আপনারা সেই দেশে না সেই দেশে লোকের মধ্যে জন্মগ্রহণ করেছেন তো চৈতন্য মহাপ্রভু বলেন ভারত ভূমিতে হইল মানুষ জন্ম যার করে। সার্থক হার্থক অর্থ মানে উদ্দেশ্য অথবা ধন তো আপনার ধনী হন চান্য মহাপ্রভু কৃপায় ধনী মনে প্রেম ধন এবং সার্থক মনে আহ সুফল তো দুই এই সার্থক শব্দ শব্দ অর্থ আছে তো জন্ম সার্থক হরি কর উপকার ফর উপকার মানে অনদয় উপকার কর এবং ফরম উপকার ফরম উপকার হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রদান করা। আমরা অনেক সকল উপকার যা হয় তা সমাপ্তি হয় দেহের সমাপ্তির সাথে মৃত্যুর সাথে সবকিছু যা দেহের সম্বন্ধে আছে সেই দেহে মৃত্যুর সাথেই সমাপ্ত হয়ে যায় কিন্তু আধ্যাত্মিক লাভ যা হয় তা আমার থাকবে এবং আমরা যদি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অন্যদের দিবে তাহলে তারা এই ভবন্ধন জন্ম মৃত্যু মৃত্যুর আদি ছক্ষা থেকে মুক্ত হতে পারে তো হচ্ছে পরম উপকার চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনেদ এবং মহাপ্রভুর শিক্ষা খুব সরল আছে হরে নাম হরে নাম হরে নাম হরে নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে সোলনাম ভত্রী সক্ষ খুব সরল আছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জব এবং কীর্তন করে থাকে এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা কৃষ্ণের ধাম যেতে পারে সেখানে আমরা চিরকাও থাকতে পারি তো এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা চৈতন্য মহাপ্রভু সেটা বলেন শ্রীমৎ ভাগবত হচ্ছেন পারম প্রমাণ এখানে শ্রীমদ ভাগবত ইংরেজিতে উপলব্ধ হয় চৈতন্যের চারিতাম্রেতা চৈতন্যপ্রাকৃত গ্রন্থ পাওয়া যায় তো এই সকল দিব্য গ্রন্থ থেকে আপনারা বিস্তৃত ভাবেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা লাভ করতে পারেন হরে কৃষ্ণ